الحمد لله نحمده ونستعنه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من ياد الله فلا مذل له ومن يزلله فلا حادي له لأنه الله إله إلا الله وحده لا شريك لا ولا زد له ولا ند له ولا حد له ولا عدل لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وَتَبِعَ بِنَا وَتَبِعَ وطبيب قُلُوبُنَا أَوْلَانَا وَمَوْلَانَا مُحَمَّدًا أَعُوذُ بِهِ وَرَسُولُهُ الَّذِي أَرْسَلَهُ إِلَى كَافَّةِ النَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا রহমা নি নবীল করিম ুলিল্লাহি রা আলি স্যদিন ই রহীমা আলি সইদিন ই রহী ামিদম মজিমারিক সিনা মোহাম্মদ আলি সইদিন মোহাম্মদ কমা বারো তালা সিনা ইবরিম আলি সইদিন ইবর আমিদম মজি মর দে রোগ উপায় ফদ মস্তি কিরদার সূফি কিশোরিয়ত ফকদ মস্তি আহওয়াল ফশোরিয়ত ফকদ মস্তি কিরদার গাহে কু গাহনী শুভান কলা অলমনা ইমতনা ইন্ন কান্তলা আলি মু হকিম রো জীলা রোব্বিশ রি সৌধুরি লাখ শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদা আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআন এক আয়াতের। एक अंश हुजरफाक सल्लाह हु आलिलम बहु के एक्ते हादिस छोट्ट एक हादिस अपन सम्मे पड़े आयात हादी के सामने रेखे निर्धारित समय भूल कथा बोलार इच्छा करफिक इल्ला जगते हम चोख खुलने जत कि देखते पत्येक वस्तुर सृष्ट पीछने खाले तथा स्रष्टार एकस्यर शाखा जिन सृष्टि कर सृष्टर पीछने चीनारहस्य अवश्य आद्देश्य निहित आ माइक जिन सृष्टि कर माइक सृष्ट पीछने एकस्य आ कथा हम जत कि देखते पाई सब किस सृष्ट पीछने একটা রহস্য আছে সেখানে রহস্যহীন ফায়দাহীন কোন বস্তু আমরা দেখি না আল্লাহ রব্বুল আলমিন আমাদের খালেক আমরা সৃষ্টি আল্লাহ স্রষ্টা আমাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন একটি উদ্দেশ্যকে সামনে রেখে সৃষ্টি করেছেন পুরানে কারিমে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন আফ আসিব তুমার নামা ফলাকনা তুমা আবাসা ইলাইনা ওয়ান তোমরা কি ভেবেছ যে আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করবে না একটি উদ্দেশ্য আমার অবশ্যই আছে কারণ গেয়ানি যেই ফেলুল হাকিম এলাই আনিল হেকমা যে গেয়ানি সে অযথা কোনো কাজ করে না তার প্রত্যেকটি কাজের পিছনে একটি রহস্য এবং একটি উদ্দেশ্য অবশ্যই থাকে আমাদেরকে আল্লাহ রবীন্দিন কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন কোরআনকারিমের একটি আয়াতে তিনি বলেন ইনসা জিন এবং ইনসানকে আমি একমাত্র আমার এবাদতুর জন্যই সৃষ্টি করেছি এক হাদিসে আছে হুজুর পাক সাল আলহি ওসাল্লাম বলেছেন দুনিয়া খুলিকতলা এই পৃথিবীকে তোমাদের উপকার রাখতেই সৃষ্টি করা হয়েছে লাকুম লাম এখানে উপকার বোঝানোর জন্য এসেছে তোমাদেরকে দুনিয়া তোমাদের উপকার রাখতেই আমি সৃষ্টি করেছি খোলা খোলা মা ফিল আরো যে জামিয়া অন্য আয়াত আল্লাহাক বলেছেন তিনি ওই যে সব কিছুকে তোমাদের উপকার রাখতে সৃষ্টি করেছেন মা ফিল আরো যে জামিয়া মা এ পৃথিবীতে যত বস্তু আছে চন্দ্র সূর্য আমাদের উপকারতে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন সমুদ্র আমাদের উপকার আল্লাহ রব্বুল আলম সৃষ্টি করেছেন গরম আমাদের উপকারার্থে সৃষ্টি করেছেন শীত আমাদের উপকারার্থে সৃষ্টি করেছেন প্রত্যেকটি বস্তুই আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন হ্যাঁ কিছু জিনিসের উপকার আমাদের বুঝে আছে এই জন্য আমরা মনে করি এই জিনিসটা আমার উপকার আর কোন কিছু এমনও আছে যার উপকার এখন আমাদের বুঝে আসে না যেমন সাপ মানুষকে ধ্বংসন করে আমরা মনে করি এটা আবার আমাদের কিসের উপকার কিন্তু আমাদের রিসার্চ আমাদের গবেষণা এখনো ওই পর্যন্ত পৌঁছে নাই বিদায় আমরা বলতেছি সাঁপ আমাদের ক্ষতি করে এটা আমাদের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করে না এই কথা ভুল আমাদের জ্ঞান অসম্পূর্ণ থাকতে পারে কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন হুয়াল্লা খোলা কলা কোন মা পিল্লার যে জামিয়া আল্লাহ তোমাদের উপকার পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছে আর দুনিয়া খুলিকত লাকুম দুনিয়া আমাদের জন্য সৃষ্টি করেছেন আর ওয়ান আর তোমাদের কি আমি আল্লাহর জন্য সৃষ্টি করেছি তোমাদের কাজ কি হবে আল্লাহ সেটাই বলেছেন অমা খুলনা তোমাদের কাজ হবে এবাদত জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন অন্য কোনো উদ্দেশ্য না আপনি একজন বদলাকে নিয়েছেন আজকে আপনার কাজ করার জন্য ধরুন আপনার জমিন সে কি করবে বাঁচবে জমিন বাসার জন্য একজন কামলা আপনি নিয়েছেন তাহলে এই কামলা অন্য কাজ করার কোনো আর সুযোগ থাকে না মালিক আর যেই কাজের জন্য তাকে এনেছেন নিয়োগ দিয়েছেন ওই কাজটাই তাকে কি করতে হবে আপনাদের মসজিদের মোয়াজিনকে মোয়াজিনী করার জন্য নিয়োগ দিয়েছেন তিনার জন্য অন্য কোনো কাজ করার অধিকার এখানে হ্যাঁ কেউ যদি অনুমতি দেয় সেটা ভিন্ন কথা তাহলে আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে আল্লাহর জন্য সৃষ্টি করেছেন আল্লাহর জন্য মানে অবাদতের জন্য সুতরাং অবাদত করা ছাড়া বিকল্প কোনো অধিকার অন্য কোনো কাজ করার ক্ষমতা আমাদের অ্যাবাদতেই করতে হবে যদি আল্লাহর আল্লাহকে আমরা মনিপ হিসেবে মানে যে আল্লাহ আমাদের মনিব। এই স্বীকৃতি যদি আমরা দিয়ে থাকি তাহলে আমাদেরকে অবাদত ছাড়া বিকল্প কোনো কাজ করার সুযোগ এবং অধিকার নাই থাকে না অন্য কাজ করলে এটা অপরাধ অপরাধ হবে তো ভাইও আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে এবাদতুর জন্য সৃষ্টি করেছেন এবাদত কি বিখ বিখ্যাত দার্শনিক ইমাম গাজালী রহমতুল্লাহে আলাই আর বাড়িন একটি কিতাব লিখেছেন ওই কিতাবে তিনি লিখেছেন অ্যাবাদত দশ প্রকার এই দশ প্রকারের অ্যাবাদতুর জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদত দশ প্রকার আমরা সবগুলো প্রকার ধারাবাহিকভাবে না জানলেও আমরা কিন্তু অনেকেই করি এগুলো এক নাম্বার নামাজ দ্বিতীয় নাম্বার রোজা তৃতীয় নাম্বার হজ চতুর্থ নাম্বার জাকাত পঞ্চম নাম্বার তেলাওয়াতে কোরআনে কারিম ষষ্ঠ নাম্বার আলামর বিল মাহরুফ অনাহি আনিল মনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সপ্তম নাম্বার নাবি আলাহিসালাম হুদুরফা সুল্লাহামের আনুগত্য অষ্টম নাম্বার জিক দা এমান সব সময় আল্লাহর জন্য জিকির করা নবম নাম্বার আকলুল হালাল হালাল খাদ্য বক্ষণ করা দশম নাম্বার হুকুকুল জার সারা প্রতিবেশীর অধিকার এবং হক এই দশ প্রকার এবাদতুর জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের বুজুর্গ আনে দিন কোনো কথা তারা আন্দাজি বলে না এরা আল্লাহ রব্দুল আলমিনের ইশারা যে কোনো জিনিসের ব্যাখ্যা করে থাকেন তাল আর নামক কিতাবে ইমাম গাজালি লিখেছেন আবাদক দশ প্রকার এর দশ প্রকার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দামি যে আবাদত সেটা হচ্ছে নামাজ আর তলা সেটা হল নামাজ নামাজ কেন গুরুত্বপূর্ণ এক হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি কল আর রসুল উল্লাহি সাল্লু দ্বারাই আমরা বুঝতে পারি যেহেতু যেহেতু সর্বপ্রথম নেবে নিশ্চয় নামাজ একটি গুরুত্বপূর্ণ এবার তা না হলে তার হিসেব আল্লাহ রব্দুল আলমিন সর্বতম আমাদের থেকে নিতেন না হিসাব আগে নিবে এর দ্বারা বোঝা যায় নামাজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বাদত নামাজের সাথে আমাদের সাথে সৃষ্টিগতভাবে সম্পর্ক রয়ে গেছে কিভাবে নামাজ এটাকে বলা হয় জামিউল এবাদাত সমস্ত এবাদতের সমষ্টি নামাজকে বলা হয় জামিউল এবাদাত সমস্ত এবাদতের সমষ্টি আর মাকলুক মানুষ ওদেরকে বলা হয় জামিউল মাকলুকাত সমস্ত সৃষ্টির সমষ্টি কথা বুঝতেছেন ভাই নামাজ হচ্ছে এবাদতের সমষ্টি আর মানুষ হচ্ছে সৃষ্টির সমষ্টি তাহলে নামাজও একটি সমষ্টি আর মানুষে একটি সমষ্টি নামাজ হচ্ছে এবাদতের সমষ্টি আর মানুষ হচ্ছে সৃষ্টির সমষ্টি এক সমষ্টির সাথে আরেক সমষ্টির সৃষ্টিগতভাবে মিল থাকে হারা তালে হা বরজেন সমির সাথে আরো একটি সমষ্টির সম্পর্ক তো নামাজের সাথে যেহেতু আমাদের সৃষ্টিগত ভাবে সমস্ত রয়ে গেছে এই জন্য নামাজ ছাড়া আমরা থাকতে পারি না হ্যাঁ যদি কেউ এমন আছে যে নামাজ ছাড়া থাকতে পারে বুঝতে হবে তিনার রুচি নষ্ট হয়ে গিয়েছে এখন আছেন আমরা কিভাবে সৃষ্টির সমষ্টি আর নামাজ কিভাবে আবাদতের সমষ্টি এটা আমাদেরকে বুঝতে হবে মানুষ পুরা সৃষ্টি জগতের সমষ্টি কিভাবে এই সৃষ্টি জগতের দিকে আমরা তাকাইলে একটি চন্দ্র আর এবং একটি সূর্য দেখতে পাই চন্দ্র সূর্য দেখতে পাই নদ নদী নালা খাল বিল মরুভূমি দেখতে পাই পাহাড় পর্বত দেখতে পাই সাগর দেখতে পাই জঙ্গল দেখতে পাই বিভিন্ন ধরনের প্রাণী আমরা দেখতে পাই এই এক পুরা পৃথিবীর ভিতরে যত বস্তু আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের প্রত্যেকের দেহের মধ্যে ততগুলো জিনিস আছে এই পৃথিবীর উপরের দিকে তাকাইলে আমরা সর্বপ্রথম দেখতে পাই চন্দ্র এবং সূর্য এবং চন্দ্র নামি দুটি লাইট আপনি আপনার দেহের উপরের দিকে তাকান এখানেও চোখ নামি দুটি লাইট আপনি দেখতে পাবেন চন্দ্র এবং সূর্য অস্ত গেলে যেমনিভাবে অন্ধকার নেমে আসে ঠিক তেমনিভাবে আপনার এই চোখের জুতি যদি নষ্ট হয়ে যায় তখনও অন্ধকার নেমে আসে এই পৃথিবীর থেকে তাকাইলে আপনি কোথাও দেখবেন মরুভূমি সাহার মরুভূমি সিন সিন্ধু সদস্যের বালুকাময় স্থান গাছগাছালিত দূরের কথা তৃণলতা পর্যন্ত সেখানে উঠে না দেখা যায় না বালু আর বালু মাটি আর মাটি ঠিক তেমনি ভাবে আমার আর আপনার দেহের হাতের তালু আর পায়ের তালু এটা হচ্ছে মরুভূমির সাদৃশ্য আমার আর আপনার হাতের তালুতে কোনো প্রসঙ্গ যায় কথা বলেন না কেন কোন প্রসঙ্গ উঠে আমার তো আমার আর আপনার হাতের তালু এবং পায়ের তালু এটা হচ্ছে মরুভূমির সাদৃশ্য আপনি পৃথিবীর কোথাও তাকাইলে দেখবেন পাহাড় পাহাড় আবার দুই ধরনের কিছু আছে ঘনবন জঙ্গলওয়ালা পাহাড় এমন ঘনবন জঙ্গল পাহাড়ের মাটি দেখা যায় না যেমন চট্টগ্রাম এবং সিলেটের পাহাড় বাংলাদেশের কথা বলছি আবার কোথাও কিছু পাহাড় আছে এমন পাতল গাছগাছালি সেখানে পাহাড়ের মাটি দেখা যায় যেমন ডাকার পাহাড় আপনার দেহের মাথার দিকে তাকান এটা হচ্ছে ঘনবন জঙ্গলওয়ালা পাহাড় চট্টগ্রাম এবং সিলেটের পাহাড় এমন ঘনবন জঙ্গল আমাদের মাথায় আছে মাথার চামড়াটুকু দেখা যায় না আবার আপনার হাতের দিকে তাকান আপনার পায়ের দিকে তাকান বুকরির দিকে তাকান এটাও একটি পাহাড় এখানে বন আছে তবে ঘন না এত পাতল হাতের চামড়া দেখা যায় না যায় কিনা বলে তাহলে এটা হচ্ছে ঢাকার পাহাড় আপনি পৃথিবীর দিকে তাকাইলে দেখতে পাবেন কোথাও গরম পানির ঝর্ণা আবার কোথাও ঠান্ডা পানির পুক যেমন চট্টগ্রাম আমি নিজেও দেখেছি গরম পানির ঝরনা নিশ্চিত পানি উঠতেছে আবার আগুনও বেরোচ্ছে বাবার কাটিয়ে দিলে আগুন জ্বলি উঠে ওই জায়গাটা আগুন পানি নামে প্রসিদ্ধ ওই যে কুমিরের ভিতরে ওই দিকে পাহাড়ি এলাকার ভিতরে আমরা গিয়েছি আডাদারি মাদ্রাসায় যখন পড়ালেখা করি গরম পানির ঝর্ণা আবার কোথাও ঠান্ডা পানির কূপ আপনা আপনার দেহের দিকে তাকাইলে এ ধরনের দুটি কূপের সন্ধান পাবেন একটি হচ্ছে মুখ নামক কূপ আরেকটি হচ্ছে নাক নামক কূপ মুকের পানি আর দুইটা কূপ গরম পানির ঝর্ণা সেটা হচ্ছে পস্রাব আমার আপনার দেহ থেকে পস্রাব বের হয় এটা হচ্ছে কি গরম পানেই গরম পানির ঝর্নার সাদৃশ্য আর মুখ আর নাক এখান থেকে যে শ্লেষমা অথবা থুতু বের হয় এগুলো হচ্ছে ঠান্ডা ঠান্ডা পানির কূপ এই পৃথিবীর কোথাও তাকালি দেখবেন মাজমাউল বাহরয় দুটি সমুদ্র বা দুটি নদী একত্রিত হয়ে গিয়েছে এক নদীর পানির সাথে অপর নদীর পানির কোন মিল নেই এক নদীর পানি মিষ্টি অপর নদীর পানি লবণাত্ম কটা এক নদীর পানি সাদা অপর নদীর পানি কালো যেমন চাঁদপুর গিয়ে দেখুন পদ্মা এবং ম্যাগনার মোহনা পদ্মার পানি সাদা আর ম্যাগনার পানি কালো আফ্রিকাতে দুটি সাগর একত্রিত হয়েছে আফ্রিকায় মাঝমাহল বাহরইন যেখানে খাজা খদিদ আলাই সালাদুয়ালাম ছিলেন হজরত মুসালাইসাল্লাম যে কোনো এক প্রয়োজনে তিনি সন্ধানে বেরিয়ে গেছেন আফ্রিকায় মাঝমাল বাহার একটার পানি মিষ্টি আরেকটার পানি কটা একত্রাই চলছে কিন্তু একটা আরেকটার সঙ্গে মিশে না কখনো গোলাপ পানি স্বচ্ছ পানির সাথে মিশে না স্বচ্ছ পানি গোলাট পানির সাথে মিশে না মারজাল বাহারাকিয়ান জীবান বাহারে তলকো বাহারি হামায়া বাহারে তলকো বাহারি হামায়া দুর্মিয়া আল্লাহর অর্ডার আল্লাহর হুকুমের কি ফাওয়ার চিন্তাটা করেন উভয় পানে একত্রেই চলাফিরে করে কিন্তু আল্লাহ পাক করেছেন হেই গোলাট পানে খবরদার আমার স্বচ্ছ পানির সাথে মিশে স্বচ্ছ পানিকে গোলাট বানাবি ওয়ার্ডার করেছেন হুকুমের কি পাওয়ার হুকুম দিয়ে দিলেন একত্রেই পানি চলে কিন্তু একটার পানে আরেকটার সাথে কি মিশে না কুদ্রতি ভাবে একটা আ একটা ফাটেশন হাজেস একটি বেড়া এখানে কি দেওয়া আছে সেটা হচ্ছে আল্লাহর হুকুম মারা জাল বাহার হয়নি তাকিয়ান ও ভাই আপনার দেয়ের দিকে তাকান এখানে দুটি কূপ আছে মুখ এক কূপ নাক আরো একটি কূপ এই দুই কূপ মুখ ধুলোটার ভিন্ন কিন্তু একটু ভিতরে গিয়ে উভয়টার মুখ একত্রিত হয়ে গেছে আপনি চোখে কোনো আর নাকি কোনো ওষুধ দিলে দেখবেন আপনার গলায় চলে আসবে তাহলে ভিতরে গিয়ে দুটার কি মুখ মিশে গেছে মাঝমাল বাহার দুই নদী যেমনি ভাবে মিশে গেছে আমার আর আপনার এই দুইটা নদী এটো ভিতরে গিয়ে কি একসাথ হয়ে গেছে কিন্তু একটার ফানে আরেকটা দিয়ে ঢুকে না শ্লেষমা কখনো গাল দিয়ে বের হয় না মুখ দিয়ে আসে না আবার থুতু কখনো নাক দিয়ে বের হয় না একত্রাই চলছে তবে দুোটার চলার পথ ভিন্ন দুোটার সাধকি ভিন্ন থুতু এটা হয় মিষ্টি আর শ্লেষ্মা যেটা বের হয় এটা হয় একটু কটা লবণাক্ত দুটা একত্রাই চলছে কিন্তু একটা আরেকটার সাথে কখনো এই পৃথিবীর দিকে তাকাইলে আপনি দেখবেন কোথাও ফাতরের পাহাড় কোথাও মাটির পাহাড় যেমন বিদেশ যারা গিয়েছেন জানেন সৌদি আরবের সব পাহাড় ফাতরের পাহাড় আর আমাদের বাংলাদেশের পাহাড়গুলো হচ্ছে মাটির পাহাড় আপনার দেহেরি দিকে তাকান এ দাঁত এটা হচ্ছে ফাতরের পাহাড় আর শরীরের মাংস এটা হচ্ছে বাংলাদেশের পাহাড় মাটির পাহাড় একটা শক্ত একটা কি আপনার আবার এই পৃথিবীর দিকে তাকান কোথাও দেখবেন খাল কোথাও নদী কোথাও সাগর উপসাগর মহাসাগর এবং এ সমস্ত সাগরে পানি থাকে এবং এই পানিতে পানিও প্রাণী বসবাস করে ঠিক আপনি আপনার দেহের দিকে তাকান আপনার দেহের ভিতরেও খালের সন্ধান আছে খাল আছে নদী আছে সাগর আছে মহাসাগর আছে আপনার দেহের চিকন রক সরু রক এটা হচ্ছে খালের সাদৃশ্য খাল একটু মোটা রগ এটা হচ্ছে নদী আর একটু মোটা রক উপসাগর আরো মোটা রোগ এটা সাগর সাগরে যেমনি ভাবে পানি থাকে আমার আর আপনার রগ নামি খালের ভিতরে নদীর ভিতরে পানি আছে তবে খালের পানির রং সাদা আর আমাদের নদী আর সাগরের পানির রং হচ্ছে লাল ব্যবধান এতটুকু সমুদ্রে যেমনিভাবে পানিও প্রাণী বসবাস করে আমার আর আপনার রগ নামে সমুদ্রের ভিতরে এখানেও প্রাণী বসবাস করে সমুদ্রের প্রাণী বিভিন্ন ধরনের মাছ আমরা দেখতে পাই এগুলো সমুদ্র পানিও প্রাণী আর আমাদের দেহের ভিতরে যে রক্ত এটা তো ফানে এখানেও প্রাণী বসবাস করে বলে কখনো তো প্রাণী আমরা দেখি না আপনার রক্তকে যদি আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন আপনার রক্তটাকে তখন দেখবেন আসলে এটা রক্ত না কুঠি কুঠি পোকা কিছু পোকার রং লাল আর কিছু পোকার রং সাদা যেটাকে রক্ত কণিকা বলা হয় এই লাল এবং সাদা পোকার সংমিশ্রণে হয় রক্ত মূলত এটা আমরা দেখি রক্ত আসলে কিন্তু কি না এটা পোকা কুটি কুটি পোকা লাল পোকা সাদা রঙের পোকা ভাইও এই পুরা পৃথিবীর চতুর্ভাশে সাতাত্তর ভাগ ফানে আর তেইশ ভাগ হচ্ছে মাটি আমার আর আপনার দেহের ভিতরেও ফানির সংখ্যা বেশি নদীর সংখ্যা বেশি জাস্টিস আল্লাহ মাহাতক ইস্তানি দাম আক বরকাদুম বলেছেন মানুষের দেহের ভিতরে जे सूक्ष्म सूक्ष्म रक गो आल्लाह रब्बुल्लामी फिट कर रग गलो के एकटार संगे जदिता जो के जोड़ा दिए लम्बा है आयतन फीति दी के तीन बार बन अगणित खाल नदी हम दे आ जंगल भाणी बसबाज कर एक प्राणी आक प्राणी धार भेगे তাজা রক্ত চুষে জীবন ধারণ করে আমার আর আপনার যে পাহাড়ের কথা বলেছি মাথা মাথার চুল এটা একটি পাহাড়ের সাদৃশ্য চুল এটা গণবন জঙ্গল আমাদের এই চুলের ভিতরে কিছু প্রাণী বসবাস করে এই প্রাণী গুলোর নাম আমাদের থেকে মহিলারা বেশি জানে ডেমা কুজালি গাসি আরো বিনোদনের নাম আছে না এদের কাজ কি এদের কি কি আমাদের দেশের মধ্যে খাবার দেয় না আমার আর আপনার তাজারতু চুষে এরা কি করে জীবন ধারণ করে হজরত আলি মোরতাজা রাজিল্লা তালা মহিলা এরে মানুষ তুমি মেয়েছো তুমি শুধু একটা মানুষ না তোমার ফুরাটির দেহ আল্লাপাক সৃষ্টি জগৎকে কম্পোজ করে তোমার দেহের ভিতরে ঢুকাইয়া দিছে তোমার ফুরাটার দেহ কি দেহের ভিতরে খুঁজলে সৃষ্টি জগৎ পাওয়া যাবে তাহলে মানুষ জামিউল মাক সৃষ্টি জগতের সমষ্টি মানুষ ये कथा बुझन आपनारा भाई और नाम ये बला जाम एबाद समस्त अबादतर समष्टि नाम सब एबादत समष्टि की भावे नाम तेलावा कुरने करीम आमज पढ़ते हम सुरेगा पढ़ते है ना तेलावत आमजर भरे नाम जिकिर आोहान रब्बील आजीम सोहान और रब्बील आला जगू हम पढ़ी एगोजी जिकिर এই নামাজের ভিতরে হজ আছে হজ কিভাবে হজ মানে বাইতুল্লার সম্মান আর নামাজ পড়তে হলে বাইতুল্লাহকে সামনে নিয়ে পড়তে হয় নাকি ওদিকে ফিরে ফিরলে হবে না বাইতুল্লাহকে সামনে নিয়ে পড়তে হবে আর যদি ক্যাবলা আপনার নিকট সন্দেহযুক্ত হয়ে যায় ক্যাবলা কোন দিক সেটা আপনি জানেন না সেটা হচ্ছে ভিন্ন কথা পাই নামাজ তুয়াল্লু ফাসাম্মা হজ হল সেটা হবে ভিন্ন কথা তাহলে নামাজের ভিতরেও আবার সম্মান পাওয়া যায় নামাজের ভিতরে আবার জাগাত আছে কিভাবে জাকাত মানে খরচ করা সম্পদ খরচ করা নামাজ পড়তে হলে আপনাকে সর্বোত্তম সতর ডাইতে হবে ঢাকা পুরুষের সতর নাবির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত নাবি কিন্তু সতরের অন্তর্ভুক্ত না তাহাতা সোররা তাহাতা ইলার তাহা তার রোগ বা ইলার রক আ নিচ থেকে হাঁটুর নিষ পর্যন্ত পুরুষের সতর তা নামাজের সতর টাকা ফরস সতর ঢাকার জন্য আপনাকে কাপড় ক্রয় করতে হবে কিনা কাপড় ক্রয় করতে হলে টাকা খরচ করতে হবে নামাজ করার জন্য আপনাকে ওষুধ করতে হবে তহারত পবিত্রতা অর্জন করা ফরজ তহারত অর্জন করার জন্য পানির বিল আপনাকে পরিশোধ করতে হবে তাহলে নামাজের ভিতরে জাকাত পাইলাম খরচ করা পাইলাম নামাজের ভিতরে আবার রোজাও আছে কিভাবে রোজা অবস্থায় যেমনি পাবে খাওয়া দাওয়া হারাম নাকি যায় হারাম কিনা অনেক হয়তো হারাম বলবে না যে তুই এরা খাইত জানে। রমজানে খাওয়া হারাম কিনা ভাই নামাজ অবস্থায় খাওয়া বলেন না কেন খেতে পারবে একটা চনা পরিমাণ জিনিস যদি আপনি খেয়ে ফেলেন নামাজ অবস্থা আপনার নামাজ ভেঙে যাবে নামাজ হবে না তাহলে নামাজের সাথে রোজার আর কি আছে সম্পর্ক আছে নামাজের ভিতরে আবার কোরবানির সম্পর্কও আছে কিভাবে কোরবানির মধ্যে আল্লাহু একবার বলে প্রাণী জবাই করা হয় যত রক্ত বের হয় তত প্রাণী আপনার নিয়ন্ত্রণে চলে আসে আল্লাহ আল্লাহু একবারি আমি কুস্তানি ও আল্লাহ জীবন অনেক প্রাণী জবাই করেছি প্রাণীর গলায় যখন বিসুল্লাহ বলে ছুরি সালিয়ে দিয়েছি যত রক্ত বের হয় তত প্রাণীটি আমার নিয়ন্ত্রণে চলে আসে ওগো আল্লাহ ঠিক মসজিদে গলায় ছুরি ছালাই দিলাম ব্যবসার গলায় ছুরি ছালাই দিলাম বাল বাচ্চার গলায় ছুরি ছালাই দিলাম দন গলায় ছুরি চালাই দিলাম ওগো আল্লাহ সব কিছুর গলায় ছুরি চালিয়ে আপনার সামনে এসে হাজির হুলাম নামাজের ভিতরে কোরবানি পাওয়া যায় কি পাওয়া যায় কোরবানি পাওয়া যায় জবাই পাওয়া যায় নামাজের ভিতরে নাকি নামাজ অবস্থায় ব্যবসার চিন্তা করা যায় যায় যাচ্ছে বাল বাচ্চার চিন্তা করা যায় যাচ্ছে আমাদের জন্য থাকতে পারে এই জন্য আমাদের নামাজ পূর্ণ হয় না তো আমার ভাই মানুষ পুরে সৃষ্টি জগতের সমষ্টি আর নামাজ এটা যাবতীয় এবাদতের সমষ্টি ওটা জামিয় মখলুকাত আর নামাজ জামিউল এবাদাত ওটাও সমষ্টি মানুষ নামাজ সমষ্টি এক সমষ্টির সাথে আরেক সমষ্টির মিল থাকে জন্য আমাদের সাথে সৃষ্টিগত ভাবে নামাজের মিল আছে এই জন্য নামাজ পড়া ছাড়া কোনো কোন কত বড় দামি এবাদত কলা রসুল্লাহি সাল্লাহিসাল্লাম সেদাতুন एर हमारों मध्य से दाम दुनिया भी कुठी, कुठी गुने दाम दुनिया भा किसबूर केुठी गुणे बची एक दाम यत बुनिया दुनिया भरे जाए सब किस से दाम बी बाइ य दुनिया की दाम जदि एक सूक्ष्म माथा चिंता करी তখন এই দুনিয়ার দাম কি সেটা আমাদের বুঝে আসবে বর্তমানে ঢাকা দানমন্ডি গোলশানে এক কাঠা জমির দাম আড়াই থেকে তিন কোটি টাকা আমাদের আপনাদের বাজারে কাঠা কি হিসাবে চলে জানি না বিভিন্ন পজিশন অনুযায়ী জায়গার দাম বাড়াই কমে তাহলে এক কাঠা ঢাকার এক কাটা জায়গার দাম যদি আড়াই কোটি টাকা হয় পুরা ঢাকার জায়গার দাম কত কথা বুঝছেন কি না। আপনাদের পুরা ফাতার ফাইয়া বাজারের দামটা কত পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি দেশ বাংলাদেশ বাংলাদেশের এই মাটির দাম কত এটা ক্যালকুলেটর হিসেবে আসবে না আসবে না শুধু ডাকার জায়গার হিসেবেটাই আসবে না তাহলে সারা পৃথিবীতে এতগুলি যে পৃথিবীতে এতগুলি কাণ্ঠি রয়েছে সৌদি আরবে এক কাটা জায়গার দাম কত আমেরিকা এক কাটা জায়গার দাম কত তাল্লার নবী বলেছেন খুব সূক্ষ্ম কথা একটা সেজদার দাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সব কিছুর থেকেও বেশি তাইলে একটা সেইদার দাম কম পক্ষে এক কুটি টাকা হবে আপনাদের কি জানো না হ্যাঁ ওই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে দুনিয়ার ভিতরে খনিজ সম্পদ আছে এই দুনিয়ার ভিতরে মদিনা শরীফ আছে এ দুনিয়ার ভিতরে কাবা শরীফ আছে নবীকর সেইদার দাম থেকেও কি অনেক বেশি এমনি হুজুররা ওয়াস করে সেইদার দাম দুনিয়া এবং এর ভিতরে যা আছে সব কিছুতে বেশি চিন্তা করছেন যে কথাটা কি তা নবী বেশি ক গুণ বেশি এটা বলে নাই এখানে খায়ের শব্দ বলেছেন ওলা মা এক নাম বুঝবে খায়ের উত্তম বলেছেন অতি উত্তম কি পরিমান উত্তম সেটার সংজ্ঞাওয়ালা কি সেইদার দাম এত বেশি হাজি এহমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ বানি দারুণ হাজি এমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ আল্লাহ মুরিদদেরকে একবার বলতেছে যে আমার মৃত্যুর পরে আল্লাহ পাক যদি আমাকে একটা অধিকার দেয় যে আয়মদাদুল্লাহ মান তু কে মানতা হয় আয়াদুল্লাহ মান তু কে মানতা হয় হে আমদাদুল্লাহ আজকে তুমি আমার কাছে যা চাইবে তা তোমাকে দেওয়া হবে আল্লাহ যদি এমন একটি কথা আমাকে বলে তখন তোমাই চাহোক আয় আল্লাহ না জান্নার চাহিয়ে না মহল্লার চাহিয়ে না হুরিয়া চাহিয়ে আর্সকে নিচে দু গজ জায়গা মুজে দি যে মাই ওহা খাড়া হোক নামাজই পাতা রাখো ভান্লাহ আমি বলবো আল্লাহ আল্লাহ যদি বলে যেটা চাইবে সেটা আজকে দেওয়া হবে আমি বলবো আল্লাহ জাননা চাই না হুরগেল মানেরও দরকার নেই তোমার এই সমস্ত আকাশ চুম্বি অট্টালিকারও আমার কোনো দরকার নেই শুধু তোমার আর্সের নিচে দুই গজ জায়গা আমি আমদাদুল্লাহারের নামে রেস্তুরি করে দাও আমি ওখানে শুধু নামাজই পড়তে থাকবো ফরকালে নামাজের কোনো মূল্য আছে নাকি সবাই বলেন না কেন আছে নাকি এবার দুনিয়া না খেরাত আমাদের বুঝুর নামাজ কি পরিমান সাপ পেয়েছে চিন্তাটা করেন যে ফরকালেও আল্লাহ কিছু চাওয়ার জন্য বললে তারা বলে আমরা নামাজ চাইবো আর আমাদেরকে যদি বলে আজকে যেটা চাইবি সেটা দেওয়া হবে আমি বলবো আল্লাহ জান্নাত চাই বা হুরে গেলমান চাই ঠিক কিনা করমা যেতনি নেমত হায় তু সবচেয়ে বড় করে নামতে দি দারে তু জান্নাত দু জকছে আর করু আর জুহে, দেখা করু জান্নাদের দাম আল্লাহর দাম তো এক বুজুর্গান কি মজা পাইছে চিন্তাটা করে ফজলুর রহমান গান্জী মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই বড় একজন বুজুর্গ ছিলেন হাকিম মোলম্মদ আশরাফ আলী থানব রহমতুল্লাহ যুগের মানুষ ওনার থেকে আরো বড় ছিলেন বয়সে ফজলুর রহমান গান্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আল্লাই শ আলি থানবী রহমতুল্লা কি দরবারে দেখে বলতেছে মে আশ্রফ আলি কাহ কি বাহি তব তুজে কত আশি খুব গুপনীয় কথা বলতে মনে চায় না তার তোমাকে বলছি কি জন্নত কাজা বরহক হ্যা হাউজিক অসর কাজা বরহক হ্যা মগর নমাজে জু মজা হো কি হ আশটা ফালি জান্নাদের মজা সত্য হাউস কাসের মজা সত্য তবে নামাদের ভিতরে যে মজা দুনিয়ার কোন কিছুর ভিতরে এই মজা মে আশা ফালি মাইজর করতা হ তো কে মজা আছে মালুম হতা হ্যা আল্লাহনে মুে ফেয়ার করিয়া আশাফ আলি আমি যখন সেইদা করি তখন এমন মজা আমার কাছে অনুভব হয় আল্লাহ যেন নিজ কুদ্রুতি হারটাকে আমার তিটে রেখে আমাকে যেন আদর করতেছে দেখ ফজলান গাঁট পরে আবাদে সেইটা করতা হো তো কে মজা আতে ইয়ে মালুম হতা হয় কি আল্লাহ মুজে ফেয়ার করে দিয়ে ভাইও আমরা নামাজ পড়ি আমরা ওই ধরনের মজা পাই না এই নামাজ আমাদের কাছে অশান্তির কারণ নামাজ পড়তে আমাদের মনে চায় না দু চার ওক্ত কোনো মতে পড়ি অনেক মানুষ ফজর নামাজ নামাজ পড়ে না অনেক মানুষ মানুষের মধ্যে আছে নামাজ আর বর্জন করে যারা। কারণ মুনাফেকের উদ্দেশ্যটা হয় অন্যকে দেখানো এখন ফজরের সময় আর এসার সময় অন্ধকার থাকে এরা নামাজ পড়লে কেউ দেখে না এজন্য ওরা নামাজে পড়ে না তো নামাজ পড়লাম ঠিক কিন্তু কেউ দেখলো না তো নামাজ পড়ে কি লাভ এই জন্য মুনাফেকের কাছে এসারের নামাজ এবং ফজরের নামাজ সব চাইতে কঠিন আল্লাহর নবী বলেন আমার যদি হুমা ওলা হাবান আমার উন্মতেরারে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা ফজরের নামাজ এবং এশার নামাজে ছড়ি খে এই ভাই এসার নামাজ ফজর নামাজ আমরা জমাতের সাথে সকলে পড়ো গত সপ্তাহে একটি হাদিসও আমি বলেছি আল্লাহর নবী বলেন আমার কোন যদি এসারের নামাজ জামাতের সাদা আদায় করে অর্ধ রাত আবাদত করলে যে সব তার হয়। নবী আরো বলেছেন যদি ফজর নামাজ জমাতের সাদা আদায় করে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সব শেষ তার আমল্লামায় লেখা হয় এসার নামাজ আর কি সবাই বলেন কি নামাজ ছার নামাজ আর ফল্লা হাফিজ সলা তোমরা যত্নবান হও সলাওয়াত এটা বহু শুধু জোর নামাজ আসরের নামাজ মাগরি বাদ দুইটা ছেড়ে দিবে না আসলা নামাজের প্রতি তোমরা যত্নবান হওস্ত বিশেষ করে আসরের নামাজ বিষ করে কিসের নামাজ আসরন নামাজ কেন জোর পরে মানুষ খাবার খায় খানা খাওয়ার পরে বিশ্রাম করে জোর পরে কাইলুলের সময় বিশ্রামের সময় বিশ্রাম করতে করতে অনেক সময় সময় থাকে না এই আল্লাহ পাক বলেছেন ফাঁসুক্ত নামাজ তো করবেই বিশেষ করে আসরণ নামাজের প্রতি তোমরা একটু কি দিবে গুরুত্ব দিবে এই জন্য আমার ভাইরা ফাঁসোক্ত নামাজ যেহেতু নামাজের সাথে আমাদের সাথে সৃষ্টিগতভাবে কি আছে মিল আছে এই জন্য মানুষ নামাজ ছাড়া থাকতে পারে না তো বলতে চেয়েছিলাম ফজলুর রহমান গাজ মুরাদাবাদী রহমতুল্লাহ লাই খানবিকে বলেছেন যে জান্নাত মজা বরহ খায় হাউজ কাউসার কা মজা বরহ খায় মগর নামাজ মজা হয় ও কিসিমে নেই হয় এখানে একটি প্রশ্ন যে ফজলুর রহমান গাজ মুরাদাবাদী তিনি যে বলেছেন জান্নাতের মজা সত্য হাউজ কাউসার মজা সত্য আচ্ছা জান্নাত এটা দুনিয়াতে না পরকালে সবাই বলেন দুনিয়াতে না বড় গালে হাউজ কাউসের তাহলে ফজলুর রহমান গাঁজ মুরাদাবাদী এটা উনি দুনিয়াতে থেকে কিভাবে বুঝলেন যে জান্নাতের মজা সত্য হাউজ গাছের মজা সত্য একটা জিনিসের মজা বাস্তব কি অবাস্তব এটার সাপ গ্রহণ করার পরে বলতে পারে যে তার মজাটা বাস্তব কি না অবাস্তব ফজলুর রহমান গান মুরাদাবাদী দুনিয়াতে থেকে এখনো তিনি জান্নাতে যাওয়া নাই হাউস কাউসের দেখে নাই দুনিয়াতে থেকে কিভাবে গ্রান্টি দিলেন যে জান্নাতের মজা সুত্য হাউস গাছের মজা সুত্য হয়তো কেউ প্রশ্ন করতে পারেন এই জন্য আল্লাহ আল্লাহাকের কুদ্রুত আছে আল্লাহাক দুনিয়াতে রেখেই একটা মানুষকে জান্নাতের মজা দিতে পারেন কিনা কি না বলেন কদেরে কদরত্তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জাল কদের মুর্দারা জিন্দা কুনি তু জিন্দারা বেজা কুনি আমার ভাই আল্লাহর কুদ্রুত আছে হাপে শামসুদ্দিন লিখকদের জীবন নিয়ে আহ্বাল মুসান একটি কিতাব প্রত্যেকটা খন্ডর ভিতরে চারশো থেকে পাঁচশো তো কত বড় বলিউম চিন্তাটা করেন সিয়ারু আলাম মধ্যে একটি ঘটনা লিখেছেন এক মুজাহে ধর্মীয় জিহাদ করতে গিয়ে এনতেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন ওই মুজাহিদের বিধবা স্ত্রী এক কথায় স্বপ্নে দেখলেন তার স্বামীকে কোথায় দেখলো যে ওই যে মুজাহিদ এতেকাল করেছে তার স্বামী সে জান্নাতের খাওয়া খাচ্ছে কোথায় বুঝেন নাই কোথায় দেখছে স্বপ্নে কোথায় দেখেছে স্বপ্নে দেখেছে যে ওর স্বামী জান্নাতের খাবার খাচ্ছে স্বপ্নে দেখার পরে ওই জান্নাতি স্বামী তার বিধু বা স্ত্রীকেও ডাক দিয়েছে যে আসল আমার সঙ্গে জান্নাতি খানার মধ্যে গ্রহণ করো ওই মহিলা স্বপ্নের মধ্যে তার স্বামীর সঙ্গে জান্নাতের খানা খাইছে সাবে শামসুদ্দিন জাহাবির রহমদ্দুল্লাহ আলাই বলেন এই মহিলা আরো ৪০ বছর জীবিত ছিলেন কয় বছর এই চল্লিশ বছরে আর দুনিয়াতে এক দু সামিও পান করে নেয় দুনিয়াতে থেকে জান্নাতের খানা খাওয়া সম্ভব না অসম্ভব বলে না সম্ভব না অসম্ভব এইসব বস্তু তো তখন গাজ মরা দাওয়াদি বলছি না রেতে জান্নাত মজা বরহায় হতে পারে আল্লাহ দুনিয়াতে ওদেরকে মজা কি করছে দিয়ে দিয়েছে এইটাই বলতে পারছে যাক ভাই আল্লাহর নবী বলেন ইজা রহমান বন্দা যখন সেইদা করে বন্দা আল্লাহর কুদ্রুতি দুটা পায়ের উপর সেইদা করে সেইদা গা আছে এ জমি বুধ বাবা তেন সেই বরি বুধেরে বান্দা যদিও তুমি এই সাঁতার পাইয়া দামে মসজিদে তোমার কুপাল দেখেছো। কিন্তু সেইটা দেওয়ার পরে তোমার কুপাল আর এই মাটিতে থাকে না তোমার কুপাল চলে আসে আর সেই দামিফ আল্লাহ বলছেন সেইটা করো আর আমার নৈকট্য অর্জন করো হজরতে সাহবাহ রাম আল্লাহর কবিকে প্রশ্ন করেছেন রসুল আল্লাহ কোন মাধ্যমে মানুষ অতি দ্রুত এবং সহজে আল্লাহর নৈকট্য লাভ করে অর্জন করে সোহান আল্লাহ কিসের মাধ্যমে সেইদের ছাড়া দুনিয়ার কোন আবাদ নাই যে আবাদ দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায় কিসের মাধ্যমে নৈকট্য লাভ করা যায় সেই আল্লাহ বলেছেন সেইটা করো আর আমার নিকটে আসো সেইটা করেছেন অঙ্গ মাথা বলেন শ্রেষ্ঠ অঙ্গ কি সবাই বলেন শ্রেষ্ঠ অঙ্গর নাম কি মাথা যেটাকে হেড বলা হয় আরে এটা হেড অফিস হেড মানেও মাথা যাই হেড এ মাথার দামি অঙ্গ কুফার এক কথা আপনার দেহের দামি অঙ্গ কি সেইদা মানে কি এই দামি অঙ্গটাকে আল্লাহর সামনে নত করে দিলেন সোবাহ আল্লাহ এর দামি অঙ্গটাকে কি আল্লাহর সামনে এটা কি সেইদা যে আল্লাহ আমার কোন ক্ষমতা নাই আল্লাহ আমার কোনো ব্যক্তিত্ব নেই আল্লাহ আমার কোনো দাম নাই আমি আমার শুনলেন প্রধান অংশটাকে তোমার সামনে বিছায় দিলাম সোবাহ আল্লাহ কি দাম সেই দাম একটা মাতালা বলছে অনেকে আমরা মসজিদে ঢুকি দুকার পরে ইনাম সাহেব নামা শুরু করছে শুরু করার পরে ইনাম সাহেব অনেক সময় রুকুতে চলে যায় যাই না বলেন রুকুতে যাবে না এত রুকুতে যায় তা আমি কি করি আমি দরকার বাইরে আমি দেখেছি ইনাম সাহেব রুকুতে চলে গেছে তখন আমি কি করি খুব দ্রুত আমি দৌড়াইয়া রুকু দৌড়ার চেষ্টা করি যেহেতু হাদিসে আছে রুকু ফেলে তুমি ওই রাঘাত পেয়েছো আর রুকু যদি পাও নাই এর রাকাত তোমার আর নেই এটা পরে পড়তে হবে তুমি মাছবুক হয়ে গেছো তো রুকুতরের জন্য আমরা দৌড়িয়ে আসি এভাবে দৌড়া নিষেধ এক নম্বর মাথা দৌড়া কি সবাই বলেন দৌড়া নিষেধ দিনে সুস্থ এসে যেখানে পান সেখানে আলহামদুলিল্লাহ আপনি এসে দেখেছেন ইমাম সাহেব রুকুতে নেই দাঁড়িয়ে গেছে আপনার মনে খুব কষ্ট ক্ষমতা থাকলে তো চাকরি দূরে দিতে দেবে না একটু অপেক্ষা করতে পারলি না আমি তো দড়ছি তুই দেখো নাই তুই উঠলি কে যাই হোক ইনাম সাহেব রুকুতে যাওয়ার পরে সেইদায় যাওয়ার পরে আমরা অনেকে কি করি রুকু যেহেতু পাই নাই এখন দাঁড়াই থাকি কথা কেন একটা রুকু যেহেতু পাই নাই কি থাকি আসার ইনাম সাহেব সেই দায় করুক ফের কাজে পালন করুক উঠুক উঠলে আমি দ্বিতীয় টাকাতে চরি প কি করেন অনেকে দাঁড়াই থাকে না সেইটা না করে কি থাকে আজকে মাসারাটা বলছি আর জীবনে যতদিন থাকবে আপনাদের জ্ঞান থাকবে রুকুতে ফেলে পেয়েছেন ইমামকে ভালো কথা যদি রুকুতে নাও পান আপনি মাত্র সেইটাই পেয়েছেন করতেছে আপনি যে দাঁড়িয়ে রইলেন কত সব থেকে আপনি দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সব কিছুর থেকে কার বেশি সেইটা না করি আপনি এটা কোন বোকামির কাজ না কাজ সবাই করেন বুদ্ধিমানের কাজ না বোকামির এই যে রুকু পান নাই বাস গেছে গা এ টাকা করবেন আল্লাহ যে কথাগুলো গুরুত্বপূর্ণ এবাদত নামাজ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে বাকি নয় ফার আলোচনা হবে আল্লাহ আমাদের সকলকে পাঁচ নামাজ গুরুত্ব সহকারে জমাতের সাথে মর্জিদেছে পড়ার তৌফিক দান করুন যারা শূন্যত পয়েন